प्रश्न एक भाई चे तबलिक जमत पे इसलम सठी पथ एवं क्यों से जानते चाहिए तक उत्तम पथ निजे स्पष्ट किमी रही है से जमीन विधर्मी धार्मिकार्मिक देर के, के, के विभ्रांत कर একটি কথা জেনে রাখেন আর এর ব্যাখ্যা করার জন্য বেশি ব্যাখ্যা প্রয়োজন রয়েছে কি বুঝলেন কিছু জামাত রয়েছে যেমন আপনি যে নাম আপনার তবলিক জামাত বা আর কোন জামাত বলছেন যারা ময়দানে কাজ করছে কিছু ইসলামের নামে এরা বেধর্মী ধার্মিক বানাচ্ছে এটা বেনামাজি কেনামাজি বানাচ্ছে এটা অস্বীকার করার কিছু এটা লোক না চিল্লাতে রেখে চলে আসলো তাহলে বেধর্মীকে ধার্মিক বানাচ্ছে কিন্তু ধার্মিক লোকদেরকে বিভ্রান্ত করছে কোমরা করছে ধার্মিক লোকদেরকে ওই চিল্লা শেখাচ্ছে না যারা ধার্মিক নামাজ আল্লাহ রস্ত নাম লিখানো ফরজ দায়িত্ব স্ত্রী দেখাশোনা ছেলে মেয়েদের দেখাশোনা চুরি ডাকাইতে হইতে পারে চিন্তায় হতে পারে তাদের মানসম্মান নষ্ট হতে পারে ছেড়ে দিয়ে চলে গেলো এরকম অনেকগুলো আছে বাড়িতে ঘরে খেতে নেই আল্লাহর অক্কল করে চলে ভাই অনাহারে রে হজে চলে যাবেন না যাইজ নাই তাহলে এই বিদাতই কাজ যাবেন আর আপনি ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতে তাদের খরচ খরচা দেবেন না আমি জানি আমাদের এক আত্মীয়দের মধ্যে এক লোক চিল্লায় যায় যুবক সাহেব আর ডাক্তার যদি পাঁচটা দিন না থাকে তো ডাক্তারই তার তো শেষ হয়ে যাবে স্ত্রী যুবতী স্ত্রীকে আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তাদের খরচ খরচা দিয়ে যায় না তাকে একবার নিয়ে বসলাম একবার এই সব নজেজ কাজ করছেন আপনি প্রথম কথা আপনার যুবতী স্ত্রী ছোট ছোট বাচ্চারা তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা একটু স্বালক নেই আর সাবালিক যদি মেয়েও থাকে তারপরে যাই না সাবালিকা মেয়েকে ছেড়ে দিয়ে যাবে আর আপনার যে ব্যবসা সেই ব্যবসা আপনি পাঁচটা দিন না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যাবে রুজি নষ্ট করে রুজি হাসিল করা হালাল রুজি হাসিল করা হচ্ছে ফরজ কাজ আপনার এই কাজ ছেড়ে দিয়ে আপনি নফল কাজ আর বিদাতি নফল কাজে চলে যাচ্ছে শুধু নফল না বিদাতি নফল কাজ নফল মনে করি তারা কিন্তু কাজ বিদাতি কাজ তো এই জন্য মনে রাখবেন যে এই জামাতগুলি রয়েছে যারা বিধার্মীকে যুবকদের ঠিক না গান বাজনা ছেড়ে দিলো ইত্যাদি দিকে ছেড়ে দিল তাহলে বিধর্মী ধার্মিক তারা বানাচ্ছে কিন্তু ধার্মিক বিভ্রান্ত করে দিচ্ছে তারা এটি হচ্ছে মুশকিল তাহলে এমন একটি দল আপনাকে খুঁজতে হবে যে দলটি ধার্মিকদেরকে বিভ্রান্ত করে না আর বিধার্মিকে ধার্মিক করে फेक के धार्मिक कर धार्मिक दे के विभ्रांत करें तक के तहिद सोन्नाथर पथे रख रकम जमत अपना खुजते हैं